জাবির ইবন আবদুল্লাহ রদিউলা তা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলসাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের হতে দূরে থাকে অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে উক্ত সনদে আরও বর্ণিত আছে যে নবী সালু আলি সাল্লাম এর নিকট একটি পাত্র যার মধ্যে শাকসবজি ছিল আনা হল নবী সাল্লাম এর গন্ধ পেলেন এবং এ ব্যাপারে জিজ্ঞেস করলেন তখন তাকে সে পাত্রে রক্ষিত শাকসবজি সম্পর্কে জানানো হল তখন একজন সাহাবা আবু আয়ুব রদল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন তার নিকট এগুলো পৌঁছে দাও কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন এ দেখে নবী সালাম বললেন তুমি খাও আমি যার সাথে গোপনে আলাপ করি তার সাথে তুমি আলাপ কর না আলাপ হয় তারা দুর্গন্ধকে অপছন্দ করেন আহমদ ইবনু সালিহ রহমতুল আলহি ইবনু ওয়াহাব রহমতুল আলহি হতে বলেছেন উতিয়া বিবাদ ইবনু ওয়াহাব এর অর্থ বলেছেন খানচা যার মধ্যে শাকসবজি ছিল আর লায়স ও আবু সুফিয়ান রহমাতুল আলাইহি। ইউনুস রহমাতুল্লা আলাইহি হতে রিওয়াত বর্ণনায় আল কৈদরি এর বর্ণনা উল্লেখ করেননি ইমাম বুখারি রহমাতুল আলাহী বলেন আল কৈদরি এর বর্ণনা জুহরি রহমাতুল আলাইহি এর উক্তি না হাদিসের অংশ তা আমি বলতে পারছি না